Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa nas'ghifiruh wa nu'minu bihi wa natawakkalu alayh. Wa na'udhu র বকি বসির صَلَّى কিতাবি হদি মোহামদিন وَكُلَّ শরি মখদ তুমা ওকুল মখদিনকুল বিদা তিন জলালামকুল্লা লিনাফি কলমি হিল মজিদ ওফি ফুরিহিল الحميد. অও দু বিলি শৈতিরোজ বিসিল্লি রহমনি রহীল্লীন আমু তুষীব কৌম বিজহাল পতুষ্িহম পালত নদীমীল অফি مِنَ নীতি মিনালমৃত কি اللَّهُ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَزَيَّنَ فِي قُلُوبِكُمْ كُرْهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ মিনল ইং ওয়ালি মুহ ইফতনি মিনল মুখ মিনি নিহ বৈন হুম ফি খ ফতিলতি তী হক্ত তফী ফতিলতি তবহ তফীল আম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রথমে মহানাল্লা রাণ মিনিয়া দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি जे मोहन अल्लाह तबा आज की शनिवार दिन बाद जमत सर आदाय कर धारावा कुरान सूराबित्तिक ताफिर आलोचना शुरू करताफिक पे जे मोहन अल्लाह सुबहान आज की आलोचन अंश ग्रहण करफिक दिए সেই মহান প্রতিপালকের জন্য সেই রব জালালের জন্য সেই মালিকের জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে দরুদুল সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী সঈদুল মুর সলিম রহমাতুল্লিল আলমিন খতাম নবী মোহাম্মদুল বসুরুল্লাহ कुरान्चाश नम्बर सूरा सुरार नाम हलो अलफुर आलोचना करते करते पांच नम्बर आयत पर्त आलोचना कर আজকে ইনশাল্লাহ আমরা ছয় নম্বর আয়াত থেকে শুরু করবো আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগের সাথে আলোচনায় বসে থাকার তা আল্লাহ রব্বুর আলমিন সুরতুল হজরতের ছয় নম্বর আয়াত এই আয়াতের তাৎপর্য এই আয়াতের গুরুত্ব এত অত্যাধিক গুরুত্ব এটা আমাদের জীবনে प्रत्येक प्रयोजनता रही गुरुपूर्ण आयात प्रेक्ष अपने सामने उपस्थापन करब आल्लाब हजरत छाते मुमिन दे के लक्ष्य कर विश्वास दर के डाक दिए बोलते কোনো সংবাদ ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেই সংবাদকে সেই বক্তব্যকে সেই খবরকে। তোমরা সেই খবরকে পরীক্ষা করে দেখো সেটা জাস্টিফাই করে দেখো সেটা সার্চ করে দেখো সেটা খুজ খবর নিয়ে দেখো যে আসলে ওই খবরটা কতটুকু কারণ যদি এই সত্য মিথ্যা জাস্টিফাই না করে আপনি একটা কথা বিশ্বাস করে দিলেন আর এই বিশ্বাসের পরিপ্রেপ্রেক্ষিতে আপনার ভিতর থেকে একটা আপনার प्रतिक्रिया रिए मारक धारण करते तुम्हारे संबद्ध तुम्हारा परीक्षा देख तुम्हरा से खबर के देख যে আসলে এই খবরটা কতটুকু তোমরা সার্চ করে না দেখো তাহলে হয়তোবা তোমরা অজ্ঞত বশত কাউকে আক্রমণ করে তুম নাদিমিন। আর এই আক্রমণ করার কারণে যেই ফল ঘটবে যেই পরিস্থিতি আকার ধারণ করবে তখন তোমরা তখন তোমরা তোমাদের কৃতকর্মের কারণে তোমরা নিজেরাই অনুত্ত হয়ে যাবে এটার বাস্তবতা এবং এই আয়তের সানী নজুল আপনাদের সামনে আমি স্থাপন করছি এই আয়তের সানি নজরুল বনু মুস্তালিক নামে একটা গোত্র ছিল এই গোত্রের সর্দার আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা গোত্রের একটা সর্দার একটা লিডার থাকে আপনার দেখে থাকবেন আপনাদের এলাকাতেও আপনাদের মোহল্লা ভিত্তিক কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তি থাকে যাদের উপর সমাজের দায়িত্ব বর্তায় আবার আপনার সমাজের প্রতিনিধি থাকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আবার ওয়ার্ডের প্রতিনিধি মানে এক একজনের উপর দায়িত্ব থাকে তিনি সমাজের তিনি তার মহল্লার তিনি তার ইউনিয়নের লিডার সর্দারদ্রুপ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালিও প্রত্যেকটা গোত্রের এক একজন লিডার ছিল বনু মুস্তালিক গোত্রের একজন লিডার তার নাম হল হারেস বিন দিরাত হারেস বিন দিরাত তিনি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সামনে উপস্থিত হলেন এই হারেস বিন দির তিনি আবার আরেক দিক থেকে রসুলের আত্মীয় অর্থাৎ তিনি এই জোয়াই রিয়া তালা আনহার পিতা হারেস বিন দিরার এই হারেস বিন দিরার তিনি বনু মুস্তালিক গোত্রের একজন কি ছিলেন ছিলেন মনে রাখবেন তিনি রসুল্লাহ সাল্লিউলামের সঙ্গে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে রসুল সাল্লাম তাকে দিনী ইসলামের দাওয়াত দিলেন এবং দিন ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন তিনি দিনের দাওয়াত গ্রহণ করলেন অতপর রসুলসাল্লাম তাকে বললেন যে তুমি জাকাত আদায় করো তোমার মালের ওপরে যে জাকাত আছে এই জাকাত তুমি আদায় করো তখন তিনি রসুরকে বললেন জিআ রসুল্লাহ আমি আমার সম্পদের জাকাত আদায় করবো কি আমি যখন আমার গোত্রে ফিরে যাব তখন আমি আমার গোত্রের লোকদেরকেও এই দিন ইসলামের দাওয়াত দিব যদি তারা দিনে ইসলামের দাওয়াতটি কবুল করে তাহলে আমি তাদেরকে জাকাত আদায়ের নির্দেশ দিব অতএব আমি তাদের জাকাতগুলোকে একীভূত করে পুঞ্জীভূত করে রেখে দিব আপনি কোনো ওই মাসের অমুক দিন একটা টাইম নির্ধারণ করে দিলেন সময় ফ্সড করে দিলেন আপনি অমুক মাসের অমুক তারিখে আপনার পক্ষ থেকে একজন কাছ থেকে চলে গেলেন খেয়াল করবেন গুরুত্বপূর্ণ ঘটনা অতঃপর যখন তিনি এই হারিস বিন তিনি তার এলাকাতে চলে গেলেন সেখানকার মানুষদেরকে দিন ইসলামের দাওয়াত দিলেন অনেকে দিনে ইসলামের দাওয়াত কবুল করল তারপরে তাদের কাছ থেকে যে জাকাত জাকাত তিনি রেখে দিলেন রেখে দেওয়ার পরে তারা অপেক্ষায় আছে যে রসুল কখন তার প্রতিনিধি প্রতিনিধি প্রেরণ করবেন। এই করার যে সময় এই সময় থেকে আরো টাইম পাস হয়ে গেল ওবার হয়ে গেল টাইম ওবার হয়ে যাচ্ছে কিন্তু রসুলের পক্ষ থেকে কোন প্রতিনিধি আসছে না এমতা অবস্থায় তারা চিন্তাকৃষ্ট হয়ে গেল এলাকার নেতৃত্ব করলেন ব্যাপারটা কি আসছে না কারণটা কি রসুল কি আমাদের প্রতি রাগান্বিত হলেন ধারণা হতে পারে না হতে পারে একটা টাইম ফিক্সড করে দেওয়ার পরে যখন সারা শব্দ আসে না তখন নিশ্চয় এর ভিতরে কিছু को चिंता करल एमता अवस्थाय अपर दिखे रसुल्लाह सल्लम क्यों प्रतनिधि प्रेरण करते आसले की प्रेरण कर घटना घटल রসুল্লা সালি ওসালাম ওই যথার্থ সময়ে যে টাইম করে দিয়েছিলেন ওই টাইমে একজন প্রতিনিধি করবেন যাকে করবেন তার নাম হল তার অলিদিবনে উকবা এই অলিদিবনে ওব্বা যখন রসুল্লাম তাকে পাঠালেন তিনি রওনা হয়ে গেলেন ওই ঠিক টাইমি। রসুল যে টাইম দিয়েছিলেন ওই টাইমি। তিনি যাত্রা করলেন যখন যাত্রা করলেন বাসখানে তার মনে পড়ে গেল পুরাতন একটা ইতিহাস কি যে গোত্রের কাছে তাকে প্রেরণ করলেন রসুল ওই গোত্রের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে এই অলিদীব নিয়ে ওখানকার পূর্ব শত্রুতা আছে যাকে রসুল প্রতিনিধি করে পাঠাচ্ছেন তার সাথে যেখানে পাঠাচ্ছেন ওই এলাকার লোকদের সাথে অতঃপর আলাইলাম তিনি আপনার কিপ্তি এক কৃপ্তিকে মারলেন পরে তিনি আরেক কৃপ্তিকে মারলেন কিপ্তিকে ফেরাউনের বংশের লোক কিপ্তি মারার পরে যখন প্রকাশ পেয়ে গেল এই কিপ্তিকে মারছে মূসা আল সালাম তখন মূসা কি করেছিলেন মিশর থেকে ভেঙেছিলেন বের হয়ে গেছিলেন যাওয়ার পরে যখন বের হয়ে গেলেন অনেক দিন পরে যখন তিনি নব প্রাপ্ত হলেন আল্লাহ অর্ডার দিলেন যাও সেরা যাও। দিনের দাওয়াত নিয়ে যাও তখন তিনি কি বললেন আমি ভয় পাচ্ছি भय पासी তোমরা আমি আছি তোমাদের সাথে ইন্নানি আমি মা কুমা তোমাদের দুইজনের সাথেই আসি ও আসমা আর আমি কিছু শুনতে পাই এবং কিছু দেখতে পাই ভয়ের কিছু নাই ভয় পাইও না এরকম হয় না ঠিক একই ঘটনা করে এখন কি করবেন এটা রসুলকে আর বলতেও পারছে না ইয়া রসুল আমার কাছে আমার সাথে এই এই ব্যবহার হয়েছে পূর্বে এখন গেলে কি না কি হয় তিনি এই ঘটনা রসুলকে না বলেই তিনি নিজে ফোন দিয়ে এবং আমাকে হত্যা করতে চায় কি ভাবনা ভেবে রসুলের কাছে ফিরে আসলেন রসুল বললেন রসুল শুনে তো রাগান্বিত হলেন রসুল প্রেরণ করলেন খালিদ বিন ওয়ালিদ রাহ তার আহকে তাকে প্রেরণ করলেন যাও তারা মুসলমান হয়েছে কিনা আবার তারা বলছে দিবে এখন দিতে অস্বীকার করে আবার আমার হত্যাও করতে চায় তুমি যাও কাছে করলেন একদল সেনাবাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে গেলেন যাওয়ার পরে ওই যে হারেস ইবনে দিরার বনমুস্তালিক গোত্রের সর্দার ব্যাপার কি তোমরা জাকাত দিবে বলেছিল কি ঘটনা তোমরা নাকি রসুরের প্রতিনিধিকে হত্যা করতে চেয়েছ না না এরকম তো ঘটনা ঘটেনি সেই সপ্তাহ শপথ যিনি মোহাম্মদ সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদুর রসুল্লাহামের জীবন তার কসম করে বলি যে কখনো কোনদিন আমার কাছে এইরকম কোন লোক আসেও নাই এই ধরনের ঘটনা ঘটেও নাই তাকে আমরা হত্যা যার হাতে আপনার জীবন আপনার মরণ সেই সপ্তাহ কসম করে বলি আমার কাছে ওব্যায়নে বলি কখনো কোনো দিন আসে না এরকম ঘটনা ঘটেও নাই আচ্ছা বলেন তো এই যে একটা অবস্থা যখন তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে ফাঁতা বৈয়ানু সেটাকে তোমরা জাস্টিফাই করে দেখো সেটাকে তোমরা পরীক্ষা করে দেখো যে আসলে কথাটা রাইট কিনা কথাটা সত্য কিনা যদি জাস্টিফাই না করে এই কাজ করো আল্লাহ বলছেন তখন তোমরাই অনুত্ত হতে এই জন্য যখন কেউ কোন সংবাদ নিয়ে আসে তখন সেই খবরটাকে জাস্টিফাই করা দরকার আমাদের কাছে অনেকেই অনেক খবর নিয়ে আসে দেশে মিথ্যুক লোকের অভাব নাই এত মিথ্যুক লোক মানুষ এত মিথ্যা কথা বলতে পারে যে সত্যকে ডা মিথ্যা বানিয়ে ফেলে তার বুকের ভিতরে সামান্য একটু কম্পন সৃষ্টি হয় না সম্মানিত উপস্থিতি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড যাত্রাবাড়ি সুব্বানের অফিসে তিনি সুব্বানের কেন্দ্রীয় সহকারী সম্পাদক তার একটা ঘটনা স্ত্রীর ব্যাপারে আসলে ফ্যামিলিগত ঘটনা তো ফ্যামিলিগত ঘটনার কারণে একজনের ঘটনা তিনি দুঃখ প্রকাশটা আমাকে বললেন যে এই লোকটার সাথে আমার এত এত ভালো সম্পর্ক ছিল আমি এত ভালো মনে করতাম কিন্তু মাঝে মাঝে আমার ব্যাপারে এমন মিথ্যা কথা বলতো এমন মিথ্যা কথা যে পৃথিবী উল্টে গেলে ওইগুলো সম্ভব নয় এখন আমাদের সমাজে কিছু লোক আছে যে মানুষকে মিথ্যা বানাতে পারে ভয় পায় না। উপস্থিতি। বলছিলাম সামান্য কোন মানুষের ব্যাপারে কোনো কিছু বলে খারাপ কিছু বলে। সাথে সাথে আপনি বিশ্বাস করে নেবেন না কারণ রসুলের হাদিস রসুল বলছেন যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট খেয়াল করবেন একজন মানুষের মিথ্যাবাতি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট করা দেওয়া অর্থাৎ আপনি একটা কথা শুনলেন এটাকে হুবু বলে দিলেন এতটুকুই যথেষ্ট মিথ্যাবাতি হওয়ার জন্য মানে শুনেই বলে দিলেন আসলে কথাটা ঠিক নাবে ঠিক এটা আপনি জাস্টিফাই করলেন না এই জন্য প্রত্যেকটা কথা কথাকে জাস্টিফাই করা দরকার যে আসলে কথাগুলো ঠিক কিনা আসেন আমরা একটু সামনের দিকে যাই সেটা হলো এই যে আপনারি আবুতে অনেক হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবগুলো আপনার যখন এই হাদিস সংকলন অর্থাৎ ইমাম বুখারি ইমাম মুসলিম তারা যে হাদিস আমাদের সামনে পৌঁছে দিয়েছেন এই যে কিতাবের এই গ্রন্থ তারা এর জন্য কতটুকু কষ্ট করেছে এই সহিবীর কথাগুলোকে আপনার কোনটা সঠিক কথা কোনটা বেঠিক কথা এটাকে যাচাই বাছাই করার জন্য তারা এক দেশ থেকে আরেক দেশে কত শ্রম দিয়ে কত কষ্ট করে পায়ে হেঁটে এরকম যানবাহন বিমান ছিল না এরকম গাড়ি ছিল না এরকম ট্রেন ছিল না যে আপনার এই বাহনের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে এরকম ব্যবস্থাপনা ছিল না তারা ওটের পিঠে তারা গাধার পিঠে তারা ঘোড়ার পিঠে পায়ে হেঁটে খেয়ে না খেয়ে তারা দিনাতিবাদ করেছে শুধুমাত্র নসদুল্লাহ সাল্লিয়ালের সই হাদিস গুলোকে কালেক্ট করার জন্য তারা কিসের ভিত্তিতে কালেক্ট করলেন तरक्ट कर दल प्रत्येक कथा जस्टिफाइन सल्लाम हादी सारा विश्व सारा विश्व मोनाफिकी रसूल मिथ्या प्रचार करू जस्टिफाइ कर যে শব্দ দিয়ে তারা অনুপ্রাণিত হয়েছিলেন আল্লাহ পরীক্ষা করে দেখো যে কথাটা কিনা ইমাবিফ তিনি একটা হাদিস আনার জন্য যখন তিনি বের হলেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন অনেক দূরে গেলেন সেখানে গিয়ে এক ব্যক্তির কাছে একটা হাদিস নিবেন হাদিস নেওয়ার জন্য যখন এক ব্যক্তির কাছে গেলেন তখন বললেন আপনি যাকে খুঁজতেছেন এই মাঠে চরাচ্ছে সেখানে সেখানে সেখানে যান গেলে পেয়ে যাবেন। ইমাম গেলেন অনেক দূর বলতে হতে পারে ঢাকা থেকে চট্টগ্রাম হতে পারে এখান থেকে ইন্ডিয়া হতে পারে পাকিস্তান হতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন ধরেন যদি এখান থেকে ইন্ডিয়া দিল্লিতে যায় মুম্বাইতে যায় অথবা হায়দারাবাদে যায় অথবা আপনার পাকিস্তানি ইসলামাবাদে যায় একটা হাদিস আনার জন্য তারা কিন্তু এত শ্রম দিয়েছিল। একটা হাদিস হওয়ার জন্য এত শ্রম এত কষ্ট এত ক্লেশ এত পরিশ্রম এত ক্লান্তি তারা স্বীকার করেছে একটা হাদিস আনার জন্য এত দূরে যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে হাদিস নেবেন দেখলেন যেই ব্যক্তি হাদিস বণনা করবে যার কাছ থেকে কালেক্ট করবেন এই ব্যক্তি একটা চতুষ্পে ধোঁকা দিচ্ছে খাবার দেই বলে দেয় না। মানে দেওয়ার দেখি থেকে সামনে নিয়ে কিন্তু আসলে কি খাবার দিচ্ছে না এই যে ধোঁকা এটা ইসলামের নিষেধ আরেকটা কথা মনে রাখবেন এখানে বলে রাখি এই যে আপনারা অনেকে বাচ্চাদেরকে সান্ত্বনা দেন যে তোমাকে এটা কিনে দিবো খায় না পরে না খাবার খাওয়ার জন্য ওষুধ খাওয়ানোর জন্য পড়ালেখা করার জন্য এই যে একটা আশ্বাস দিচ্ছেন এটা ইসলামের সরিয়ে তিনটা জায়গায় জায়েজ কিন্তু এইটা সেই জায়গা না সন্তানদেরকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলবেন জায়েজ না ইসলামের দোকা জায়েজ না রসুল বলছেন মানুষনা ফলাইসা মিন্ যে ব্যক্তি ধোকা দেয় মানুষকে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় নিব এই জন্তুকে আমাকে ধোকা দিতে পারে তিনি আর ওই ব্যক্তির কাছ থেকে হাদিস নেন এখন আপনি চিন্তা করেন আপনি যদি এখান থেকে সেই আপনার ইন্ডিয়াতে যান পাকিস্তান ইসলামাবাদে যান একটা হাদিস জন্য সেখানে গিয়ে যদি দেখেন এই আপনি কি করবেন কি বলবেন আপনি আপনার অনুভূতিটা কি হবে আপনার ভিতরে কি জাগ্রত হবে এত পরিশ্রম সব আমার জলে গেল বলবেন না এরকম আসলে না ইসলামের জন্য যদি কোনো মানুষ কাজ করে ইসলামের জন্য যদি মানুষ সামান্যতম একটু কাজ করে তার মধ্যে সামান্য একটা বাক্য বলে অথবা ইসলামের জন্য একটা জিনিস থেকে ওখানে দেয় এটাই তার জন্য লিপিবেদ্ধ হয়ে থাকে কেমন দিন আল্লাহ সুমাহানুয়া তালা এই উসিলায় তার নামে ব্যবস্থা করে দিবে আল্লাহ সুমানুয়া তালা মানুষকে এই উসিলা দিবেন ভালো আমলের উসিলা উসিলা তিন প্রকার আলোচনা করেছিলাম এর মধ্যে একটা হলো বালু আহমদের ওতে আপনি ইসলামের পক্ষে ইসলামের জন্য মানুষের ইসলামের জন্য মানুষের সংশোধনের জন্য মানুষের কল্যাণের জন্য যদি আপনি করেন কেমান তারা এটা আপনার আমল লিখে দিবেন বলছেন যেদিন যার মিজানের পাল্লা বারি হয়ে যাবে যে ইমামি ইমাম মুসলিম আরো যারা হাদিসের জগতে কাজ করেছেন তারা এই ফাতা বাইয়ানু এক এক একটা হাদিসের জন্য অনেক অনেক পরিশ্রম করেছেন এটাকে জাস্টিফাই করেছেন আল্লাহ কাছে দোয়া করেছেন আপনার ইস্তেফার করেছেন পবিত্র হয়ে গোসল করে অজু করে রাত্রি বেলায় আপনার ইস্তেখার নামাজ করে দেখেছেন স্বপ্নে আবার দেখার চেষ্টা করেছেন যে আমি এত কষ্ট করে করলাম এটা ঠিক আছে কিনা। তারপর আপনারা যে ব্যক্তির কাছ থেকে হাদিস নিয়ে আসছেন এটাকে আরবিতে হয় যার হ্যাঁ আদিল যার হ্যাঁ আদিল মানে হাদিস জাস্টিফাই করা যে রাদির কাছ থেকে হাদিসটা নেওয়া হলো মনে করেন আমি আপনার কাছ থেকে হাদিস নিলাম আপনার চরিত্র কি আপনার আমল কি আপনার মেধা শক্তি কি আপনার কি এলাকার ব্যাপারে কি বলে এই সব কিছু দেখে তার সাথে দেখেছেন এক একটা রাবির ব্যাপারে এখন আপনি মনে করেন একটা সনদ একটা সূত্র এই বর্ণাসূত্রে দশজন রাবি আছে ধরেন দশজন রাবি রাবি বলা হয় বর্ণাকারী আমি আপনার কাছে বর্ণনা করলেন করলাম মেধা সব কিছু দেখার পরে তারপরে আবার এই শ্রমগুলো তারা দিয়েছেন ওই ব্যক্তির ব্যাপারে যদি কেউ বলে এ ব্যক্তি মিথ্যা কথা বলে মোনাফিক তার আমলে ঠিক নাই তার স্মৃতিশক্তি দুর্বল कार अपने सामने अतच ये हादी कहजे आई रक्त के पानी আপনার গাছের পাতা খেয়ে জীবন অতিবাহিত করেছেন তরমুজের ছাড় খেয়ে জীবন অতিবাহিত করেছেন ইমাম মুখের জীবনে বিবাহ করেন নাই। বিবাহের কি জীবন জীবনযাপন করেছেন ইস্তামের জন্য আর আজকে আমাদের কাছে এত সহজ হাদিস এসেছে আমরা হাদিস মানতে চাই না আমাদের জীবনে হাদিসের কোন আমল নাই হাদিসের কোনো বাস্তবায়ন নাই আরে এত সহজে ইস্তাম পাওয়ার পরেও আমাদের এই গুরুত্ব নাই কেমন আল্লাহ সুবাহ পেয়ে গেছো সুবাহ করে কি সম্মানিত উপস্থিতি আমরা সামনের দিকে আগাচ্ছি তারপরে আজ আল্লাহ বলছেন সুরতর ফুজরতের সাত নাম্বার এক আল্লাহ আব্দুল আলমিন বলছেন তোমরা জেনে রাখো নিশ্চয় তোমাদের বুদ্ধে সম রসুল আছে রসুল লাওইুতি অকমফি কাজিরিম মিনাল আম্রি এই রসুল যদি তোমাদের বহু বিষয়ে রসুল তোমাদের আনুগতব করেন লা আনিকতুম তাহলে তোমরাই কষ্ট পাবে অলা কিনা ال্لهহা আব্বা বাইলাই কমল ইমান ওয়াজ্জাইয়া নাহুুফি অলুবিকম আল্লাবা হচ্ছেন কিন্তু আল্লাব্রাণীন তোমাদের অন্তর্কে তোমাদের অন্তর্কে মন্তের মধ্যে। প্রতি ভালোবাসা অপছন্দনীয় করে দিয়েছেন গ্রীণার পাত্র করে দিয়েছেন গ্রিনার বস্তু বিষয় করে দিয়েছেন আল কুফরু কুফুরিকে কুফুরি তাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন ওয়াল ফুসুক ফাঁসে কি করে দিয়েছেন এখন আসেন তো দেখি আসলে আমাদের অবস্থাটা কি এই যে আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি এই যুগে এই সময়ে এই কালে আমাদের কাছে কুকুরি ফাঁসেকি অবাধ্যটা খুব ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে বলতে এই ফাসে কি কাজ আপনার এই যে আমাদের দেশে যত ধরনের এই যে মাদক মাদকদ্রব্য আছে মাদক মাদকদ্রব্যগুলো আছে এগুলি আমাদের দেশে অনেক মানুষ বিয়ের সময়ে আনন্দ ফর্তি করে খায় খায় না এরকম এই কত পছন্দ বন্ধুকে বলে এটা না আনলে সে ওই বিয়েতে উপস্থিত হবে না এটাই করবে না বলে না এরকম কত আগ্রহ কত আশা তার বিয়েতে অমুকের বিয়েতে এটা খাবে এটা কি কাজ অদস তাদের ক্ষেত্রে ও তার কুমুল কুফ্র ওই সাহাবিদের কাছে এই কুফুরি ফাঁসে কি অবাধ্যতা এগুলোকে তাদের কাছে অপসন্দন করে দিয়েছেন আপনার মানবতানা আর আমাদের কাছে এগুলো সব ভালো লাগে আরো যত ধরনের অন্যায় সব এগুলো কুফুরি ফাঁসি সব অবদ্ধতা আল্লাহ বলছেন এই সাহাবিদের মধ্যে আল্লাহ সুবাহ করে আল্লাহ বলছেন আরে তারাই হল সব ব্যক্তি তারাই হলো সত্যিকারের দল ফজুল্লাহ এবং আল্লাহ সুবাহ পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এবং নিয়ামত আদিম আল্লাহ সবকিছু ব্যাপারে খবর রাখেন এবং তিনিানি মিনাল মুকমিন যদি মুমিনদের মধ্যে থেকে দুটি দল তাতালু তারা লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে মারামারি করে কাটাকাটি করে জগড়া বিবাদ করে সংগ্রাম এগুলো করে তাহলে পাইনা হুমা তোমরা তাদের মধ্যে ইশ্লাস করে দাও সমাধান করে দাও কাদের কাদের দায়িত্ব মুমিনদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি থাকবে তার এটা সমাধান করে দিবে আর যদি এই দুইটার মধ্যে কেউ দুইটার মধ্যে একটা এই দুই দলের মধ্যে যদি এক দল বাড়াবাড়ি করে তাহলে কি করো আলাল উখর এই দুই দলের মধ্যে একদল যদি আরেক একদল বাড়াবাড়ি করে ফাতিরুল্লা যে দল বাড়াবাড়ি করে তোমরা তার সাথে লড়াই করো তাকে শাস্তি দাও রেস্তমের বিধান কখন যতক্ষণ পর্যন্ত হাত্তা তাফিআ ইলা আমরুল্লাহ যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই বারবারি ওয়ালা দলটা আল্লাহর দিকে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা তার সাথে কি করো গড়াই করো ফা ইন ফাআত ফা আসলিহু বাইনহুমা আর যদি তারা সংশোধন করে নেয় তারা ফিরে আসে তাসলিহু বাইনহুমা তাদের মধ্যে ফয়সালা করো ইসাহ কর সমাধান হতে পারে ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক বিচার ফেসলা করে দাও ইন্সীম নিশ্চয় আল্লাহ রাবুল ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন এখানে একটা কথা আছে মনোযোগ দিয়ে শুনবেন এখানে দুইটি বিষয় একটি হলো ফাঁসাদ সৃষ্টি করা জগড়া বিবাদ করা এটার ব্যাপারে ইসলামের শরীয় বিধান কি যারা সমাজের মধ্যে মোহল্লার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের ব্যাপারে ইসলামের হুতুয়া কী মহান আল্লাহ রাব্বুলহামিন কোরআনুল করিমে কারিমে সাদ করে দেন সুরা মাঈ দায় আল্লাহ রাবুল আলহামীন এখানে বলছেন একটা হলো যে ফিথ না এই বিশৃঙ্খলা এটা হলো হত্যা মারাত্মক এটা কি হত্যার চাইতে মারাত্মকা কতালান বিনিময়ে হত্যা অথবা দিন ফিলার দি জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করার কারণে এই শাস্তি যদি কোনো মানুষকে হত্যা করা হয় অর্থাৎ একজন মানুষকে হত্যা করলে শরীয়দের বিধান কি তাকে যদি ফাঁসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকেও কি হত্যা করতে হবে আল্লাহ বলছেন যে যদি এই দুইটা বাদ দিয়ে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে কোনো মানুষ কোনো মানুষকে মেরে ফেলে कत बड़ कथा मानुष केन्या भाव मेरे फेल गोटा मानवमंडल मेरे फिले इटार नाम इसलम इ शांति धर्म ইসলাম মানব মন্ডলির কল্যাণের জন্য এসেছে তারপর আল্লাহ সুহান আল্লাহ বলবেন না চিন্তা করেন কত মর্যাদা ইসলাম তারপরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ব্যাপারে ইসলাম কি বলছে তারপর আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে চায় ওয়াসন পিলা অথবা জমিদের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করতে চায় হলো তাদেরকে হত্যা করবু তাদেরকে সোনে চড়াও আও তো কত আইডি হিম তিন তাদেরকে আই ডিম থেকে কাট অর্থাৎ বিপরীত সাইড থেকে তাদের হাত তারপরে পা অর্থাৎ বাম পা তারপরে আবার এই যে বাম হাত তারপরে ডান পা আল্লা বলছেন খিলাফিন অর্থাৎ বিপরীত সাইড থেকে তাদের হাত এবং তাদের পা গুলো কেটে দাও এটা কি তাদের ক্ষেত্রে আপনার আমাদের দেশে কতগুলো ডাকাত আছে না ডাকাত এই যে মানুষ মেরে ফেলে মেরে ফেলেন ইসলামের দৃষ্টিতে চাই মানুষ এই হুকুম যে তাকে বিপরীত সাইড থেকে কাটবে তার ডা কেটে দিবে পরে কি বাম্পা কেটে দিবে এটা করবে কি আপনি আমি কার দায়িত্ব বলেন তো এটাও আরেকটা ফাঁসা বিশৃঙ্খলা ওতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য এই বিধান আল্লাহ এখানে বলছেন যে হমা তারা যদি এরকম মুমিনদের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয় তখন তাদের মধ্যে কি সংশোধন করে দাও যদি কেউ করে তারা ধরে মারো এটা কোরআনের বিধান এখানে আরেকটা বিষয় আদলি বিচার ইনসাফ ভিত্তিক বিচার করতে বলছেন আল্লাহ তাহমা ইনসাফ ভিত্তিক আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যে বিচার ব্যবস্থা চলছে আজকে বিচার ব্যবস্থা দেশরেখের মাধ্যমে আমরা বিতবিহবন হয়ে যাচ্ছি আমরা শঙ্কিত আমরা সন্দেহ হয়ে যাচ্ছি যে আসলে এখানে সৎ বিচার হচ্ছে কিনা সঠিক বিচার হচ্ছে কিনা এছাড়াও আপনি দেখবেন আমাদের সমাজের এমন একটা অবস্থা যারা বিচার করে যারা বিচারক বিচার বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিচার হয়ে যাচ্ছে। বিচার নিয়ে গেছেন বলে টাকা আছে পঞ্চাশ হাজার মাতব্বর রাস্তা বলছে কি বলে না এরকম আমি নিজে জানি আমার বাড়িতে এরকম ঘটনা ঘটছে আপনার এরকম যাদেরকে বিচার করার জন্য নিয়ে আসবেন টাকা দিয়ে নিয়ে আসতে হয় যে যত বেশি টাকা দেওয়ার মনে করেন ভিতরে ভিতরেও খায় আরেকজনের কাছে তার কাছ বেশি খায় তার পক্ষে ফাইসলা দিয়ে দেয় দেয় না এরকম এটা ইস্তিক বিচার আজকে বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররাও সঠিক বিচার করছে না সঠিক বিচার করছে না আজকে অনেক মাত্রা সঠিক বিচার করছে না কেমন করবেন বলছেন এই বিচারকদের আবার সেরকম অদপতন পুরস্কারটা পরে বলি রসুলের হাদিস আবু বলছেন আবু হরের হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন তিরমিজি আবুদাউদের হাদিস আন আবি দুইজন মানুষের মধ্যে বিচারক বানানো হলো মাত্র দুজনের মধ্যে কাউকে বিচারক তাকে এমন বিপদে ফানো হলো যে ফদি সিক তাকে জমা করা হলো সুরি বিহিন্দু ভাই বুঝলেন মানে তাকে তলার দিয়ে কাটা হলো না কিন্তু তলর ছাড়া তাকে হত্যা করা হলো সবাই করা হলো তাকে তাকে এমন বিপদের মধ্যে ফেলায় দিল যদি সে সঠিক বিস্তারটা না করতে পারে কেমন তিনি আমরা সুমানওয়া তালা কাঠগো সে দাঁড়িয়ে যাবে এই জন্য আমাদের দেশে অনেক মাতব্য হতে চায় ইচ্ছে করে মাতব্বরে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় চায় না এরকম লিডার হতে চায় এদের অবস্থা খারাপ কেয়ামতের দিন সম্মানিত উপস্থিতি আয়েশা নদী বলেন তিনি বলেন কেয়ামতের দিন কেয়ামতের দিন বিচারকের প্রতি ন্যায় বিচারক সেদিন এমন বিপদ আসবে ন্যায় বিচারের প্রতি এমন বিপদ গণিয়ে আসবে যে সে একটি খেজুরের মাঝেও দুজনের মধ্যে বিচার করতে সেদিন এই বিপদের হাদিস অনেক কঠিন কঠিন বাসায় বর্ণিত হয়েছে বিচারকদের ক্ষেত্রে এই বিচারকটা ভুল ফায়সালা দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছাই যদি দেয় আর সে চেষ্টা না করে কিন্তু অনিচ্ছাই দিয়ে দিয়েছে কেমতের দিন ফেঁসে যাবে এক আর যে ব্যক্তির বিচার করছে বিচার করবে তাদের ক্ষেত্রে রসুল বললেন কেমতের দিন যখন কোনো ছায়া থাকবে না ছায়া নাই কোনো ছায়া নাই কঠিন প্রখর রুদ্রের মধ্যে মানুষের মাথার উপরে যখন সূর্য থাকবে মানুষের মাথার গিলা গুলো তামা হয়ে যাবে একটু মাত্র সাত শ্রেণীর মানুষকে আরো শ্রেণীতে স্থান দিবে কয় শ্রেণী সাত শ্রেণী রসুর একে একে সাত শ্রেণীর দিলেন এর মধ্যে এক নম্বর প্রথম রসুর যার কথা বললেন সেটা হলো রাগ হলো কি হলো না এটা সত্য যেটা সেটা দিয়ে দেয় কেমন দিন আল্লাহ সুবান ওই কঠিন সময়ে তাদেরকে করে আল্লাহর আরফের নিজে স্থান দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি এখানে আরেকটি আয়াত আলোচনা করে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব বলছিলাম এই যে বিচার করে দাও তাদের সাথে সাথে ইন্দুর মুখ সিন আর যারা ন্যায় বিচার করে দুনিয়ার মানুষ ভালো বাসুক না বাসুক অনেক মানুষ আছে কঠিন কথা বলে কিন্তু হক কথা বলে সত্য কথা বলে আসেনা এরকম আছে কোন বড় ব্যক্তি বেজার হয়ে গেল সেটা দেখার টাইম নাই ন্যায় বিচার করেছে সে ব্যক্তি আল্লাহর ভয় বিচার করে আল্লাহ বলছেন যে আমি তাকে ভালোবাসি ইন্দুল মুক্তি যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ স্মান হওয়া তারা ভালোবাসেন তারপরে এক আলোচনা করে ইনশাল্লাহ নিশ্চয় যারা মুমিন যারাই মানে তারা একজন আরেকজনের ভাই তারা একজন আর একজনের ভাই তারা এমন ভাই নয় যেন তারা নিজের মায়ের গর্ব থেকে মানুষ তুই ঘটনা তাদের সামনে বলি ইসলামের বাতৃত্ব এরকম ইসলামের ভাতৃত্ব এরকম সেই বুকারি হাদিস আব্দুর রহমান উল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন মক্কা থেকে মদিনায় যারা মহাজিব তারা তো টাকা পয়সা জাত সব বাড়িতে রেখে আসছেন মানে মক্কায় রেখে গেছেন একদম শূন্য অবস্থায় দিনায় হিজরত করলেন যে যার ভাগো চলে যাও হিজরত করো সকলে ওই মকার মহাজির আর মদিনার আনসারিদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করে দিলেন একজনকে দিয়ে আরেকজনের বন্ধু বানাই দিলেন যে তুমি তার বন্ধু তুমি তার বন্ধু তুমি তার বন্ধু সই হাদিস আব্দুল রহক তিনি বলছেন যে রবি তিনি বিন রবি দুজন বন্ধুত্ব করে দিলেন আমরা যেটা বলি দুস্থ আমাদের দিকে অনেকে আগে ছোটবেলায় দুস্থ পাতাইতো। এখন আর পাতায় না এমনিতেই অনেক দুঃস্থ এমনিতে অনেক ফ্রেন্ড বলছিলাম রসুসালাম তাকে দোস্ত দিলেন যেটা আমরা গ্রামের বাসায় বলি ফ্রেন্ড বানিয়ে দিলেন রবি বলছেন যে সাদবিনাম বাইনি ও বাইনা সাদুর রবি সাল্লাম আমার মাঝে আর সাদ বিন রবির মধ্যে বন্ধুত্ব করে দিলেন সাদবিন রবি এমন একজন মানুষ সাদবিন রবি বলছেন ও বন্ধু ইমনি আখতারুল্লাম সরি মা আমি মদ্দিনার যত সাহাবি আছে মানুষ আছে এর মধ্যে থেকে আমি একজন মালওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ সম্পদ আছে আমি আমার করে তোমাকে দিয়ে দিলাম সোহান বলবেন না এখানে যদি থেমে যেত তাহলে কথা ছিল থামেন নাই সাবদিন রবি মদ্দিনার সাহাবি তিনি থেমে থাকেন নাই তিনি আবার বললেন ও আব্দুর রহমান দেখো আমি ওই দুইটাকে তালাক দিয়ে দিব তুমি বিবাহ করে নিবে শুভান নিজের অর্ধাঙ্গিনী আমরা বলি সঙ্গিনী তাকে পর্যন্ত ভাত করে দিতেছেন এটা কিসের ভাতৃত্ব বলেন তো ইসলামের ভাতৃত্ব বলছেন বিশ্বে যদি একশো কোটি মুমিন থেকে থাকে আর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি দুইজন দেখা নাও হয় মনে রাখবা এই মুমিন ওই পৃথিবীর অন্য প্রান্তের মুমিন একজন জনের ভাই এটা হলো ইসলামের ভাতৃত্বের নামতুব্লা তার আনু যুদ্ধ করছেন এবার যুদ্ধ করতে করতে ওনার ছেলে ছিল একটা কাফের দেখেন ইসলামের সম্পর্ক কাকে বলে ওনার ছেলে ছিল একটা কাফের অর্থাৎ বাবা ইসলাম জন্মগ্রহণ করেছে সন্তান सामने लक्ष्य करेंटा क्योंकि लक्ष्य कर लेकर मेरे दीतेबा देखे मारें नाई अनेक दिन पर जो बाबा और ऐले दो स्थान जन्म ग्रहण कर लबू बकरिया আবু বকরকে বলছেন বাবা ওই দিন অমুক যুদ্ধে আপনাকে আমি সামনে পেয়েছিলাম আমি যদি ইচ্ছা করতাম আপনাকে আমি মেরে দিতে পারতাম কিন্তু আপনাকে আমি মারি নাই কারণ আপনি আমার কি বাবা কিন্তু আবু বুকর কি বললেন জানেন আবু বকর বললেন শোন সেদিন যদি তুমি আমার সামনে আসতে তাহলে তুমি আমার সন্তান নাকি এটা দেখার টাইম ছিল না তোমাকে আমি হত্যা করে দিতাম এটা হলো ইসলামের সম্পর্ক এটা হলো সম্পর্ক আরে ঘটনা দেখেন মুনাফিকে সর্দারের নাম কি বলেন তো মুনাফিকে সর্দার আবদুল্লাবনে ওবাই আবদুলাইবনে ওবাই রসুল্লাহ আলী তখন মদিনায় আর মদিনার লিডার দেরি ছিল এই মোনাফিক ঝগড়া হওয়ার কারণে এই খবর পৌঁছে গেল পুরো মদিনাতে পৌঁছে গেল কারণ মক্কার লোকরা কি থেকে আসছে আর মদিনাল লোকরা কি স্থানীয় লোক বাইরের থেকে লোক এসে যদি আপনাদের বেড়াতে মারামারি করে তাকে সাইজ করতেনা এই খবর পোস্ত মোনাসিকের কাছে কার কাছে আবদুল্লা উবায়ের কাছে সে বলো তারা মক্কা থেকে আমাদের এলাকা আইছে আমাদের খায় আমাদের পরে আমরা জায়গা দিলাম আমরা জায়গা দিলাম আবার আমাদের সাথে ঝগড়া করে এদেরকে আমরা বের করে দিব সুরা মুনাফিকা কাল মুনাফি আডাই পারা ইদা মোনা কোরআনে আডাইশ পারার মধ্যে আছে এখানে বলছেন মানে সম্মানওয়ালারা বেজিওয়ালাদেরকে বের করে দিবে মানে সম্মান কারা দেয় দেয় সে কি সম্মানিত মানে মন্দিরের লোককে সম্মানিত সে বলতেছে আমার সম্মানিত আর তারা কি অসম্মানিত ওদের সম্মানিতরা অসম্মানিত ঠিক করবে বের করে দিবি বলছে রসুলের কানে আসলো এই খবর খবরের কাছে পৌঁছে নাই রসুল শুনে মন খারাপ করলেন আবার এই খবর শুনল আব্দুল্লাহ ইবনে ওবায়ের ছেলে আর নাম ওনার ছেলের নাম ও কি আব্দুল্লাহ নাম কি আবদুল্লাহ সে ছিল ইমানদার মোনাধিকের ছেলে কি ইমানদার যখন তিনি এই ঘটনা শুনলেন যে আমার বাবা মুসলমানদের ব্যাপারে অর্থাৎ সাহিদের ব্যাপারে এই কথা বলেছে যে সম্মানিতরা অসম্মানিতকে বের করে দিবে প্রচুর শুনলেন মন খারাপ করলেন এই ঘটনা আবদুল ইবিন ওবাই মোনাতিকের ছেলে শুনিয়ে তিনিও মন খারাপ করলেন তিনি এক তলোয়ার নিয়ে বের হলেন বাবার সামনে গেলেন তাক কাটলেন আপনি যদি এই দাগ ক্রস করেন আপনাকে হত্যা করে দিবেন সন্তান বাবাকে বলছে সম্মানিত উপস্থিতি আল্লাহ মুনাফিক হয়েছে ঘটনা আছে এই সানের নজুল বলছিলাম সম্মানিত উপস্থিতি সময় পার হয়ে যাচ্ছে কথা হচ্ছে এটা হলো সম্পর্ক কি যে সম্পর্ক সুরা ফাতে বলছেন সুরা ফাতে উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন मुहम्मदुर रसुल्ला जरा आज अर्थात रसुलर सामने जरा ईमान आनयन करा विश्वास स्थापन कर रसुले ओ सबीरा बन्दुरा सहचर रा আসিদ্দা ও আনাল কুফার তারা হলো কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠিন এবং তারা তারা তাদের নিজেদের প্রতি দয়াদ্র হবে দয়াবান হবে তারা একজন আরেকজনের প্রতি করুণা হবে দয়া করবে সাহায্যের জন্য এগিয়ে যাবে কে বলেছেন আল্লাহ ওতে মুিনদের যে একটি সম্পর্ক এই সম্পর্ক অত্যন্ত দৃঢ় এক মুমিন আর আমার আলোচনা শেষ করে দিচ্ছি এক মুসলমান আরেক মুসলমানের কি বাই বাই ওতে মুসলমান আরেক মুসলমানকে কখনো কোনদিন অত্যাচার করতে পারে না অত্যাচার করতেছি অত্যাচার অত্যাচারের অনেক সময় বায়ু দেখে না বাই বাইয়ে জুলুম হচ্ছে না আজকে বড় ভাই কে জুলুম করতেছে না আল্লাহ একজন জুলুম করতে পারবে না ওলা এক একজন আরেকজনকে হেওয়া করতে পারবে না একজন আরেকজনকে তুচ্ছ করতে পারবে না রসুল বললেন তার আঙ্গুল তার বক্ষীর দিকে তিন বাড়ি করলে বললেন যে তাকোয়া এখানে আসলে তো এখানে আপনি অনেক মানুষে ভালো অনেকদম আপনার লেবাস আমল আখলাক, আকিরা বিশ্বাস তার লেনদেন মহামারাত আচার ব্যবহার এত সুন্দর এত নম্র এত বিনয়ী অনেক সময় শ্রদ্ধায় মাথা মতো হয়ে যায় মানুষ ইজ্জত করে করে না এরকম করে এই জন্য রসুল বললেন যে মানুষের চেহারা দেখে মানুষ অর্থাৎ এমন তার লেভেল নির্ধারণ করা সম্ভব নয় রসুল হাদিস রসুল বলছেন আল্লাহিন কোনো মানুষের চেহারার দিকে তার সম্পদের দিকে তাকান না আপনি কত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম সুপারস্টার বলিউডের হলিউডের সুপারস্টার নায়ক এটা আপনার দেখার টাইম নেই আল্লাহ এগুলো দেখেন না আপনি কত কোটিপতি আল্লাহ তাকান আল্লাহ দেখেন তাদের অন্তরের দিকে তাদের আমলের দিকে অন্তরের দিকে আল্লাহ তাকান তাকুয়া দেখেন তার টাকুয়ার স্তর্কন পর্যায়ে সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি যথেষ্ট যে সে আরেক ভাইকে কুচ্ছতা ছিল করবে আমরা অনেকে অপদস্থ করে না লজ্জা দেয় না তাই আপনাদের বাসায় কি বলেন বলেন তো বজ্জা করে এটা বলেন না ঠিক না আপনার বলেন এই যে হারামের জল্লুল মুসলিমে আল আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমান অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম আরেক মুসলমানের কি হারাম দামভূমি তার রক্ত প্রবাহিত করা এই যে রক্তারক্তি হয় মারামারি হয় এটা কি এক মুসলমান আরেক মুসলমান রক্ত প্রবাহ করা এটা কি করে এক ইঞ্চি জায়গা জোর করে নিবেন এটাও কি হারাম সামান্য এক ইঞ্চি জায়গা আপনি জীবনে মুখ করতে পারবেন না এক ইঞ্চি শুইতেও পারবেন না পারবেন এক ইঞ্চি কিচ্ছু না কিন্তু এক ইঞ্চি জোর করে ঢুকা যায় বিচারে ঢুকে চেষ্টা করেন এরকম হারাম তার সম্পদ ধ্বংস করা যাবে না হাদিস অতএব সম্মানিত উপস্থিতি সারা বিশ্বের মুসলমান একজন আরেজনে কি বাই তারা প্রত্যেকে একটা শরীরের নেই দশুর বলছেন যদি তোমাদের মাথা ব্যথা করে তাহলে তোমাদের কি গোমাশে চোখ বন্ধ হয় শরীর করে না, পশ্চিম প্রান্তে একটা মুসলমান থাকে আর পূর্ব প্রান্তে আরেকটা মুসলমান থাকে ওই পশ্চিম প্রান্তের মুসলমান নির্যাতিত হওয়ার কারণে ওই পূর্ব প্রান্তের মুসলমানটি কষ্ট পেতেই হবে এটা হলো ইমানের দাবি যদি কোন মানুষ পুরো মুসলমানের এই নির্যাতনের পর্যায়ে থাকার কারণে যদি কোন মানুষ কষ্ট অনুভব না করে তাহলে বুঝতে হবে তার ভিতরে সম্মানিত উপস্থিতি তাই আমরা আমাদের প্রতি ডাক্তৃত্ব সৃষ্টি করতে হবে যেটা আল্লাহ বলছেন তোমরা মুমিন্দা মুমিন্দা বাই বাই ফাস ওতে তোমাদের মধ্যে যে সামান্য জগ্রামিদের একটু বিশৃঙ্খলা একটু সমস্যা এটাকে তোমরা নিজেরা নিজেরা কি করো মিটিয়ে ফেলো সমাধান করে নাও তোমরা অবলম্বন করো সম্ভবত আল্লাহ তোমাদেরকে এই তাকু অবলম্বন করার কারণে তোমাদেরকে রহম করবে ওতে সম্মানিত উপস্থিতি আলোচনা সংক্ষেপে আপনাদেরকে অনুবাদ করে দিচ্ছি আল্লাহ রাইন বলছেন হে ইমানদারগণ তোমাদের কাছে কোন ফাসেক ব্যক্তি কোনো নিয়ে আসে তখন তোমরা সেটাকে জাস্টিফাই করো পরীক্ষা পরি দেখো আমি কম আমি জাহালা ওতে যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমরা অজ্ঞতাবশ হতো যদি এরকম করো তখন তোমরা যুদ্ধ বেঁধে দিতে পারে যুদ্ধের কারণে তখন তোমরা নিজেরাই এই কর্মের কারণে অনুত্ত হবে ও আলামু আনাতে জেনে রাখো তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের রসুল উপস্থিত আমৃত যদি এই রসুল তোমাদের বহু বিষয়ের আনুগত্য করেন না কোনটাকে সুশোভিত করেছেন ও কার্রহা ইলাই কুমিল এবং তোমাদের কাছে কুফুরি ফাঁসেটি এবং অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করে দিয়েছেন উলায়িকা হুমুর রশিদুর আর তারাই হলো সৎ এবং এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ব্যাপারে যদি তোমাদের দুইটি দলের মধ্যে একটি দল আরেকটি দলের সাথে অর্থাৎ মুমিনদের দুইটি দলের মধ্যে একটি দল আরেকটি দলের সাথে ঝগড়া করে সংগ্রাম করে মারামারি করে কাটাকাটি করে তাহলে তোমরা নিজেরা এই দুই দলের মধ্যে সমাধান করে দাও সংশোধন করে দাও ইসলাম করে দাও একদলের সাথে তোমরা কি করো যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর দিকে ফিরে আসে যদি তারা ফিরে আসে তখন তোমরা তাদের মধ্যে এই বিষয়টাকে সমাধান করো ইনসাফের সাথে আদলের সাথে ন্যায়ের সাথে ইন্দুল মুদিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন ইনামাল মিনুনা নিশ্চয়ই মুমিন্দা মুমিন্দা ভাই ভাই তা তোমরা তোমাদের বাধ্যে সদর পরে নাও অত্তাক আল্লাহ এবং তাকে অবলম্বন করো সম্ভবত আল্লাহ সুবাহানু ও তোমাদের উপর গ্রহণ করবেন এই ছিল আজকের আলোচনা আল্লাহ সুবাহানা আমাদের সকলকে সুরতের হজরতের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করা তাও বিজ্ঞান করুন আমিন আল্লাহ সুবাহ আমাদের আলোচনাকে বুঝার তাও বিজ্ঞান করুন আমিন এবং এগুলো দিয়ে যেন আমরা আমাদের সমাজকে ইস্তাহ করতে পারি সংশোধন করতে পারি আল্লাহ আমাদের